আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحমদুহু ওয়া نستعينহু ওয়া نستغফিরহু ওয়া نعوذু بالله من شرور انفسنا ওয়া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 অমাদু ফক লহুত বার কবত আল ফি কল মিম আ ওশ নিজে বিসমিল্লি রহ্ম নি ুহ্লদীন وَالْمَيْسِرُ ইন্মুমি শি সবুসলাজসু رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ কোল্লাহলায় আকবর কবায় সাহু সোহাম্ম কমা লাইতাল ইবরিম আলি ইব রাহী ইন্ন কহমিদম জীদ অবিকাল মোহাম্মদওয়াল আলি মোহাম্মদ সম্মানিত ওলামাই সম্মানিত মুর্বিয়া মুসলিম বাইরা আল্লাহ সুবাহে কুটি কুটি সুক্রিয়া আল্লাহর আলমিনিস্বাল তারিখ রবিউ সানি তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খদ্বাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহরবুল্লা আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস কথাবার্তা সম্মানিত যে বিষয়ের উপর আমাদের চলছিল সেই বিষয়টি ছিল আল ইসলাম অর্থাৎ সামাজিক জীবনে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ ইতিপূর্বে এই বিষয়ের উপরে আমরা একচল্লিশটি খোদ্া পেশ করেছি আজকে সামাজিক জীবনে ইসলামের উপর তম খোদবা পেশ করা হবে ইনশাল্লাহ তম খোদবার জন্য আমরা যে বিষয়টি নির্ধারিত করেছি সেই বিষয়টি হল আল খামরু পি দাউ ইসলাম মাদকা শক্তি প্রতিরোধে ইসলামের নির্দেশনা বর্তমান সময়ের আলোকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যুব সমাজ কিশোর সমাজ এমনকি শিশুরা পর্যন্ত বর্তমানে এই মাদকা শক্তির গ্রাসে নিপতিত হচ্ছে এমনকি মহিলারা নারীরাও এই মাদকা শক্তিতে আসক্ত হয়ে যাচ্ছে संक्षिप्त अल्लाह बंदारलाद गुरे अल्लाहबुल आलमीन निर्धारण करीमी आल्लाक निर्धारित समय सीमार मध्य निर्धारण अल्लाह अल्ला पाक चौबीस टी घंटा के पांच टी भागे विभक्त कर সলাতের জন্য আল্লাপাক সময় নির্ধারণ করেছেন এর মধ্যে এর মধ্যে কিছু বিষয় আছে কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে গুলোতে আল্লাপাক সলাৎ আদায় করাকে কে নিষেধ করেছেন আবার কিছু সময় আছে আও কাতে মাকরু হাত কিছু হলো আউকাতে মহার রামাত কিছু আছে আউ কাতে মাকরুহাত তিনটি সময় আকাতে মহারৰামাত অর্থাৎ এই তিনটি সময়ে সলাৎ আদায় করা হারাম এই তিনটি সময় সলাৎ আদায় করা নিষেধ একটি হলো যখন সূর্য উদিত হয় আর হলো যখন সূর্য অস্ত যায় আরেকটি হলো যখন সূর্য ঠিক মাথার উপরে আসে এই তিনটি সময় নিষেধের ব্যাপারে নবী সুলাম ব্যাখ্যাও দিয়েছেন যে নবিসাম বলছেন ইন্নাসায়না जख सूर्य उदित है तक शयान तर सामने दिए सिंह के मेले राखे दुई सिंह के शयतान सूर्य सामने दिए राखे दिए बोले जा एलादायर ही এই জন্য নবী সাল্লা ইসলাম এই সময়টার মধ্যে সলাত আদায় করতে নিষেধ করেছে এই সময়টা তিনটা সময় একটা হলো যখন সূর্য উদিত হবে সূর্য অস্ত যাবে সূর্য ঠিক মাথার উপরে আসবে এই সময়টা কখন সূর্য যখন উদিত হবার একটা সময় দেওয়া থাকে আমাদের ক্যালেন্ডারে যে সূর্য উদয় এতটা এত মিনিট এই সূর্য উদয়ের যে সময়টা দেওয়া থাকবে এই সময়টা থেকে শুরু করে দশ থেকে বারো মিনিট দশ বারো মিনিট এই সময়টা হলো সূর্য উদয়ের সময় আবার সূর্য ঠিক যখন মাথার উপরে আসে সেই সময়টা হলো যখন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার একটা সময়সূচি দেওয়া থাকে যে জোহরের ওয়াক্ত এখান থেকে শুরু তার আগে দশ বারো মিনিট এখন জোহরের ওয়াক্ত শুরু হয় বারোটা চোদ্দ মিনিট তাহলে চোদ্দ মিনিটের আগে দশ মিনিট বা বারো মিনিট তাহলে আপনি বারোটা থেকে সোয়া বারোটা ধরেন এই সময়টা হলো আকাতে মহারমাত এরপরে সূর্য অস্ত যাওয়ার সময় অস্ত যাওয়ার সময় হলো মাগরীবের যে সময় দেওয়া থাকে সেই সময়ের আগে দশ বারো মিনিট অর্থাৎ কোনো কোনো ক্যালেন্ডারে সূর্য অস্ত দেওয়া থাকে কোন কোন ক্যালেন্ডারে মাগরীবের সময় দেওয়া থাকে তো মাগরীবের সময় মানে সময় যখন মাগরীবের শুরু হবে তখন থেকে চলা তদায় করা যাবে তার আগে দশ বারো মিনিট চলা তদায় করা যাবে না এই তিনটি ও হলো আউকাতে হওয়া পর্যন্ত আর ছাতুল আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই দুটি সময় হলো আউকাতে মাকরুহাত এই দুটি সময়ের মধ্যে কোনো প্রকারের নফল মুস্তাহাব বা সুন্নত সলা আদায় করা মাক্রু শুধুমাত্র কাজা সলাৎ যদি থাকে সে কাজা সলাত আদায় করা যাবে কাজা রয়ে গেছে এক ওয়াক্তের অথবা যদি ওই ওয়াক্তের নির্ধারিত সলাৎ হয় ওই ওয়াক্তের চলাত মানে বাহিরের চলাত না বাহিরের থেকে আনা যাবে না ওই ওয়াক্তের চলাত যেমন ফজরের দূর একাত সুন্নত এটা ফজরেরই সলাট কিন্তু এটা সুন্নত হলো ফরজের আগে পড়া কিন্তু কোনো কারণে কোনো ব্যক্তি আগে পড়তে পারে নাই তাহলে সে ইচ্ছা করলে ওয়াক্তের মধ্যেও আদায় করতে পারে তবে উত্তম হলো ওই সময় আদায় না করে সূর্য ওঠার পরে আদায় করা কারণ এটা নিয়ে এখতালাফি মাস এই দুই আদায় করা মাকরু তবে এখানে একটা একতালাফ আছে সেই একতালা হলো এটা সাই মাজহাবের মধ্যে একতালাফ আমরা কিন্তু তাকলিফ করি সাই মাজহাবের সার মা হক মাহাব এই ব্যাপারে সারা পৃথিবীর ওলামাইকরাম একমত যে মাঝহা পৃথিবীতে অনেকগুলো ছিলেন সুফিয়ান মাঝাব তারপরে ইমাম আবুল আইস এর ইমাম আউজা মাঝহ ইবনে আজমের মাঝহাব আরো অনেকগুলো মাঝহাব ছিল শেষ পর্যন্ত ওলামাইকেরাম এটাকে চারের মধ্যে সীমাবদ্ধ করেছে। তো এই চারের ব্যাপারে সারা পৃথিবীতে একবারে সবাই একমত যে চারটি মাঝহা হক মাঝাব भूल चार मध्यहारे विशुद्ध द्वारा प्रमाणित सेवा करब कारण चारक मजहब तो मध्य समब मानी हलो कार सम कारण से कारणेर सम्पर्कित सलाद गुहतर मध्य आदाय की, की जा जावे কেউ কেউ বলছেন যে এই সলাদ গুলো এই সময়ের মধ্যে আদায় করা যাবে না যেমন এটা বায়তুল্লা তাওয়ের কারণে এই সলাদটা ওয়াজিব হয় তাওয়াপ না করলে এই সলাত নাই তাওয় করলে সলাৎ আছে দুই রাখা এটা তাওয়াপের কারণে ওয়াজিব হয় অজুর সাথে দু সলাত আছে ঘরে ঢুকলে সুন্নত না এটা ঘরে আদায় করা যায় না এটা মসজিদের সাথে মসজিদের সাথে একটা কারণের সাথে সম্পর্কিত এরকম কিছু সলাৎ আছে যে কারণের সাথে সম্পৃক্ত এই কারণের সাথে সম্পৃক্ত সলাদ আদায় করা যাবে কি যাবে না এটা নিয়ে একতলাফ আছে তো একতলাপ যেহেতু আছে এই জন্য এই সময় গুলাতে আদায় করা চব্বিশ ঘন্টা সময় দিছে তা আমি এই সময় যেহেতু এই সময়টার মধ্যে চলাত আদায় করা নিয়ে একতলাফ আছে চার মাস ধর মধ্যে তাহলে আমি সারা দিন সময় পাচ্ছি না ওই সময়গুলাতে কেন এত চলাত আদায় করার জন্য যান প্রাণ দিয়ে ফেলা সুতরাং এই সময়ে আদায় না করাটাই উত্তম তবে কেউ আদায় করলে তাকে আবার খারাপ বলা যাবে না যিনি আদায় করতেছেন তিনি আদায় করুক আর আমরা আদায় আমি মনে করি যে একতলাফের মধ্যে না আদায় করাটাই উত্তম কারণ আমি তো আগে পরে অনেক সময় পাচ্ছি আমি আধা ঘন্টা চলাত আদায় করি কোনো অসুবিধা বারোটা বাজলো বারোটা থেকে সোয়া বারোটা আমি জি কি রাস্কার করলাম অন্য অন্য জি কি রাস্কার করলাম ওই সময়টার মধ্যে আমার চলাত আদায় করতে হবে কেন আবার সোয়া পরে আমি চলাত আদায় করি আমাদের আজকের খোঁজবার যে বিষয় যে মাদক দ্রব্য মাদক আসক্তি প্রতিরোধে ইসলামের নির্দেশনা গতকাল এই ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল টেবিল বৈঠক হয়েছে সেখানে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই বিষয়টির উপরে যে মাদক প্রতিরোধে সমাজের করণীয় এই বিষয়ের উপরে ছিল সেখানে ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল নামে একটা এনজিও আছে এই এনজিও একটা গবেষণা রিপোর্ট রিসার্চ রিপোর্ট এখানে উপস্থাপন করা হয়েছে আজকে দৈনিক ইনকলাপ পত্রিকায় এই ব্যাপারে বিস্তারিত পাবেন रिपोर्टा रिसार्च पर देखने बे बर्तमान पांच शत बारोटी पतिदिन मादक बिक्री है पांच शत बारोटी पय नियमित मादक द्रव्य बिक्री है प्रतिदिन दस लक्ष बोतल फैंसिडिल सह अन्न्य मादक द्रव्य भारत थे आसे প্রতিদিন দশ লক্ষ বোতল ডেলি আসে তাহলে মাসে কত বোতল আসে এই বোতল তো এই দেশের মানুষের ফ্যাটে যায় এগুলা তো অন্য দেশের মানুষের ফ্যাটে যায় না প্রতিদিন দশ লক্ষ বোতল বাংলাদেশে প্রবেশ করে তাহলে মাসে কত লক্ষ বছরে কত কোটি বোতল আসতেছে এবং এই বোতল তো আমাদের শরীরে ঢুকতেছে এই দেশের আমাদের বাড়ির শরীরে ঢুকতেছে ছেলে শরীরে ঢুকতেছে নাতের শরীরে ঢুকতেছে আমাদের এই লোকজনের শরীরে ঢুকতেছে এগুলো প্রতিদিন ৩০ লক্ষ মানুষ নিয়মিত ইয়াবাসহ মাদক দ্রব্য সেবন করে তিরিশ লক্ষ প্রতিদিন নিয়মিত এগুলো সেবন করে বাংলাদেশে যত খুন খারাপ হয় তার আশীর্বাদ এই মাদকাসক্ত লোকেরাই করে এটাই রিপোর্টের রেজাল্ট রিসার্চের রেজাল্ট যে যতগুলো খুন খারাপি হয় বাংলাদেশে হত্যাকাণ্ড হয় তার আশীর্বাদ এই মাদকাসক্তির কারণে হয় মাদকাসক্তরাই করে থাকে फैमिली रिपोर्ट मदक्र भयता की अवस्था दाड़ी से रिपोर्ट थे সামান্য কিছু অনুমান করতে পারি অর্থাৎ বোঝা যায় যে মাদকের উপরে ভাসতেছে বাংলাদেশ অথচ ইসলামে সবচেয়ে মারাত্মক হারাম জিনিসগুলোর মধ্য থেকে একটা হারাম জিনিস হলো মাদক দ্রব্য অথচ একটা মুসলিম দেশে যে দেশের মানুষ কোরআন মানে যে দেশের মানুষ সুন্না মানে যে দেশের মানুষ ইমরানের দাবিদার ইসলামের দাবিদার সেই দেশের মানুষের এই অবস্থা তাহলে অমুসলিমদের দেশে আবার কি ভয়াবহ তবে আলহামদুল্লা এখানে এই রিপোর্টে একটা কথা আসে নাই যেটা উচিত ছিল যে কারা এই থেকে কারা। এই গবেষণার যদি আসে এই দেশের ওলামাইকেরাম একশ বাঘ মাদকাসক্ত থেকে মুক্ত কি বলেন আলমেরামত খায় কোন আলেমকে দেখছেন দুই একটা হয়তো মাঝে মধ্যে সেটা থাকতে পারে কিন্তু বাংলাদেশের যতগুলো ইমামিম আছে। মাদ্রাসা শিক্ষক আছে এবং যারা ইসলামকে ভালোবাসে ইসলাম প্রিয় মানুষ তারাই এই দেশে মাদক মুক্ত মানুষ মদের থেকে মাদক দ্রব্য থেকে মুক্ত মানুষ তাহলে এই দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে। যারা মাদক দ্রব্য মুক্ত মানুষ তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে যারা নিজেরাই মদের মধ্যে নিজেরাইহস হয়ে থাকে তাদেরকে দিয়ে যদি আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হবে না আরো বাড়বে এই জন্য এই রিসার্চ রিপোর্টে এটা আসা নাই এই কথাটা আসা নাই যে এই দেশে কারা এই মাদক দ্রব্য থেকে মুক্ত मानुषर अंतरे ढुकईन ओ सीमान पड़ा दिए विभिन्न जगह पहारा दिए ग्रणा के देखा देखा खाना तो लुकए लुकाय खाए এগুলো আমি কি প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে পাহারা দেওয়া সম্ভব এটা মানুষের ভিতরে এমন জিনিস জাগাই দিতে হবে যে সর্বক্ষণিক মনে করবে যে পুলিশ দেখতেছে না শক্তি দেখতে দেখতেছে না ইন আল্লাহ মানা আমার আল্লাহ দেখতেছেন এবং আমি মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই চিন্তাটা ভিতরে ঢুকাই দিতে হবে এটা যার ভিতরে ঢুকছে তারে যদি আমরা টাকা দিয়েও খাওয়াইতে চাই তাও সে খাবে না তাকে যদি তোমাকে ফ্রি দিচ্ছি ভিতরের থেকে আমরা দেখবো কোরআনে কারিম আল্লাপাক আমাদেরকে এই ব্যাপারে কি নির্দেশনা প্রদান করেছেন কোরআনে কারিম আল্লাপাক তিনটি পর্যায়ে মদেরায়াত নাজিল করেছেন नबी सल्लाउब सूत्र मान तीन डब्लि समाज तीन डब्लि समाज समाजी समाज अल्लाह रसुल्लाहन कर बड़ी क्या मादक द्रव्य मुखे नई कोई ग्रहण करें नाई समाजे अथच मदे समाज बचते समाज अल्लाह अखबार अल्लाह रसुल्ला कदक द्रव्य ग्रहण करें नाई মদের সমাজে যে সমাজে মদ ছাড়া নারী ছাড়া যুদ্ধ ছাড়া কিছু ছিল না সেই সমাজে তারা বড় হয়েছেন কিন্তু তারা কখনো মদ মুখে নিয়ে দেখেন নাই যখন সমাজের এই অবস্থা চলতেছিল তখন উমর আল্লাহ করেছিলেন আল্লাহ মদেরান সুনির্দিষ্ট আমাদেরকে নির্দেশনা মদের ব্যাপারে দিয়ে দাও তখন আল্লাহাক পুরানি সুরাল আল দুইশত ২১৯ নম্বর আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে আল্লাপাক বললেন তারা দ্রব্য দেখেন এটা একটা দাওয়াতের পদ্ধতি দাওয়াতের সুন্নত প্রথমেই যদি ডাইরেক্ট বলে দেন এই এখন সিগারেট খাওয়া যাবে না এই লোক সিগারেট ছাড়তে পারবে না সিগারেট ছাড়াইতে হলে এরকম আস্তে আস্তে আস্তে আস্তে মরেই যাবে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলে তাকে আস্তে আস্তে আস্তে আস্তে আনতে হবে এটা হলো দাওয়াতের কৌশল তবে এখানে দেখতে হবে যে কোন জিনিসটা তার জন্য বেশি ক্ষতিকর ওইটা তাকে শুরু করতে হবে আস্তে আস্তে আস্তে আস্তে তাকে নিচের দিকে আনতে হবে আল্লাহাক দেখেন এখানে কি সুন্দর করে প্রথমে মদ হার করেন নাই প্রথমে বললেন। ইসমন কাবির এই মদের মধ্যে মধ্যে মধ্যে ইসমন বড় ধরনের ক্ষতি আছে আবার মানুষের জন্য কিছু উপকারও আছে সোহান আল্লাহ মদে উপকারও আছে সেটা আল্লাহাক বলে দিছেন কারণ উপকার না থাকলে মানুষ খায় কেন যে জিনিস হারাম সেই জিনিসে উপকারিতা থাকলেও হারাম বুঝতে পারছ মদে কিন্তু উপকারিতা আছে কিন্তু আল্লাপাক বলছে উপকারিতা থাকলেও হারাম কারণ তার উপকারিতার চেয়ে ক্ষতিকর এরপর আল্লাহাক বলছেন যে ক্ষতি আমরা আর ব্যাখ্যা করার দরকার নাই এর মধ্যে স্বাস্থ্যগত ক্ষতি অর্থনৈতিক ক্ষতি তারপরে পারিবারিক ক্ষতি তারপরে সামাজিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি সব ধরনের ক্ষতি এটার সাথে জড়িত আছে এবং এটার সুফল কুফল আমরা সমাজে সবাই প্র্যাক্টিক্যাল বাস্তবে দেখতেছি এই আয়াত যখন করলেন না শুধু একটু বাসৎ মানে যারা জ্ঞানে মানুষ তাদেরকে একটু ইশারা দিলেই হয়ে যায় অনেক সাহাবি এই আয়তে কারিমা নাজিলের পরে ছেড়ে দিচ্ছেন যেহেতু আল্লাপাক বলছেন এটার মধ্যে লাভের ক্ষতি বেশি তা আমি ক্ষতিটা খামু কেন বা কিন্তু তারপরে অনেক কিছু আল্লাহ তো হারাম করেন আল্লাহ ফা দিয়ে দেন মানে অমরের মনে মনে ছাড়ছিল যে এটা হারাম হয়ে যাক তা আল্লাহ হারাম করে না এই জন্য অমরানি আবার দোয়া করলেন আল্লাহ ফেলখাম রে সাফিয়া হে আল্লাহ মদের ব্যাপারে সুস্পষ্ট ফয়সালা দিয়ে দেন এখন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল একদিন সবাই মাগরীবের দাঁড়াইলো দাঁড়ানোর মধ্যে মাগরীবের সোলাতে আগ দিয়ে সবাই মিলে মদ খাইছেন এখন এরপরে মাগরীব দাঁড়াইছেন এখন সুরাল কা ফেরুন পড়তেছেন সুরাল কা মধ্যে থেকে ওই মদে অবস্থায় যখন রাত পড়তেছিলেন তখন লাগুলা বাদ দিয়ে দিছেন করো আমি তার আবাদত করি না এখন অর্থ হয়ে গেছে তোমরা যার আবাদত করো আমিও তার আবাদত করি পুরাপুরি সেরকি কথা হয়ে গেছে কে তার ইচ্ছা করে নয় অনিচ্ছাকৃত তখন পাক সুযোগ পেলেন যে একটা কারণ তো দেখা গেল মানুষের সামনে হে ইমানদারগন খবরদার নামাজের দ্বারে কাছে যাইও না ও আন সুকারা কোন অবস্থা সুকারা অবস্থা নেশাগ্রস্ত অবস্থা পর্যন্ত তুমি নামাজের কাছে যাইও না অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে নামাজের আগে দিই খাওয়া যাবে না অন্য সময় খাওয়া যাবে এখানে আল্লাহাখ হারাম করলেন না ওমর আদর দেখলেন যে না অবস্থা তো এখনো হারাম হয় নাই আবার করলেন আল্লাহ সমস্ত প্রকারের মাদক যা আছে भाग्य निर्धारण तीर मान जाह जुगे भाग्य निर्धारण करते तीर मेरे मेरे आल्लाज এগুলো শয়তানের আমল শয়তানের কাজ তাহলে মাদক দ্রব্য এটা কোন মানুষের কাজ না এটা আমালের শেতন শয়তানের কাজ আল্লাহ বলেনব আর যে সমাজের যুবকেরা তরুণেরা মাদকের ডুবে থাকবো সেই সমাজ ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাপাক এই মাদকদের জুয়ার অপকারিতা বর্ণনা করলেন আল্লাহাক মাধ্যমে পরস্পরের মধ্যে থেকে ও গাফেল করে এজন্য জন্য দেখবেন যে যত বেশি মাদক আসক্ত সে সলাদ থেকে তত দূরে আল্লাহর বাদত থেকে তত দূরে সরে দেয় আল্লাপাক বলেন ফাহ আন তুম আল্লাহাক এখানে আল্লাহ বললেন ফাহাল আন্তা এবার কি তোমরা এটা ছেড়ে না আল্লাহ কথাটা দেখেন মাসে কত সুন্দর করে আল্লাহ বলছেন ফাহাল আন্ত এবার কি তোমরা এটা থেকে বিরত থাকবা না সর্বপ্রথম সবাই চতুর দিকে দৌট দিলেন দৌড় দিয়ে বললেন যে আল্লাহ আয়াত নাজিল করেছেন ফাহালান ছেড়ে দাও কোনো কোনো সাহাবি তখন মাত্র খেয়েছেন তারা ভিতরে হাট ডুকায় ভূমি করে সব ফেলে দিয়েছেন आल्ला दीबाना बंदा बोल से ना, ना। दिल नाम इमान कल शबु क লক্ষণ ফাশেকের লক্ষণ আর এখনই ছেড়ে দিলাম এটা হলো ইমানের লক্ষণ এই জন্য আল্লাফাক আমাদেরকে বলছেন আমিনো কামা আমানা নাস ইমানো সাহাবিদের মতো ইমান এই সাহাবিদের ইমান হলো এটা ফেলছেন ঘরে ঘরে যা ছিল সব বেঙ্গে ফেলছেন যেদিনে আয়মা নাজিল সেদিন মদিনার অলিতে গলিতে মদের নহর প্রবাহিত হয়েছে সব মদ ধ্বংস করে দিয়েছেন আয় আপনাদের সাথে সাথে তাহলে আমরা এই আয় কারিমাগুলা থেকে বুঝতে পারি যে আল্লাপাক মত কেমন দৃষ্টিতে দেখেন এবং আমাদের জন্য এটাকে হারাম করেছেন এবার আমরা দেখি নবী তাম বলেন বলেন সমস্ত মাদক দ্রব্য উম্মুল খাবায় এটা খালি না এটা খাবাইস মানে যত খবিসাত আছে না আছে সব নাপাকির মূল হইল এই মাদক দ্রব্য রাস্তা দাঁড়া দাঁড়ায় মেয়েদেরকে উত্তক্ত করবে জানা বেবিচার অশ্লীলতা ছড়াবে চুরি ডাকাইতে রাহাজ আনে মদের টাকা না পাইলে মায়ের গলা থেকে স্বর্ণ টেনে চেন টেনে নিয়ে চলে যাবে সমাজে বিভিন্ন রকমের অপকর্ম দুষ্কৃতি ঘটাবে এর জন্য আল্লাহ এটা খালি খাবায় কারণ খাবায় আলামত আমরা এর আগেও বলছিলাম যে যে জিনিস মানুষ বাথরুম খায় সেটাই খাবায় প্রস্রাব করতেছে খাইতেছে পায়খানা করতেছে খাইতেছে টয়লেটের ভিতরে গেলে এগুলার গোড়া পাওয়া যায় মানুষ ভাত কখনো টয়লেটে ঢুকে খায় নাট তার অর্থ এখানে বসে বসে খাইছে তো এখানে যে জিনিস খায় সেই জিনিস হলো খাবার এই আপনাদেরকে বলছিলাম যে মদিনিয়াতে মসজিদ নবীর গুলার লেখা আছে যে এখানে আত্মাদাম আল খামার উম্মুল খাবায় যত রকমের খাবায় তোর মধ্যে সেরা খাবা এস এই খামার মাদক দ্রব্য উম্মুল অম্মুল সমস্ত অশ্লীলতার এটা মেন গোড়া আকবরুল কাবা সকল কবিরা গুণার বড় কবিরা গুণা কারণ গালিগালাজ আসে অনেক ধরনের জিনিস এটার সাথে এসে যায় ওমান সারেবাল খামরা তারাকা সলাাম বলেন যে ব্যক্তি মাদক দ্রব্য পান করে সে তো সলা ছেড়ে দে তাহলে ছেড়ে দিলে তার ইমানে চলে গেল আরেকটি হাতিছে নবিসাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মাদক দ্রব্য পান করে সে আখেরাতে আল্লাহর কাছে কোনো পানীয় পাবে না দুনিয়াতে যে সকল মত মাদক দ্রব্য খাবে मुस्कर मानी जो नेशा तरीके सब जिन हराम जो व्यक्ति मुस्कर মানে নেশাগ্রস্ত জিনিস পান করবে তাকে আল্লাহ তিনাতাল পান করাবেন তেইনাতুল নাম জাহান নামের একটা খাবার এটার নাম হলাত এটা হলো জাহান্ন সে শরীরের ঘাম জাহান্নদের শরীর থেকে যে ঘাম বের হয় জাহান্নদের জোশ উসারা বলা হয় আরবিতে जूस जूसर दोकान लेखा उपेलर उ शरीर तरल जिन गल तेईना खबाल जरा मदक द्रव्य पान कर आल्ला तेईनाथुल खबाल पान करब এর দিকে আল্লাপা কে আমাদের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না ওয়া মুদিনুল খামরে যে লোকটা মত পান করে মাদক দ্রব্য পান করে আতা। কাউকে কোনো কিছু দিয়ে খোঁটা দে তাকে আল্লাহকে আমাদের দিন রহমতের দৃষ্টি দিবেন না এরপরে আমরা মাদক সম্পর্কে কয়েকটি মাসালা আলোচনা করে শেষ করব একটা মাসালা হলো মাদক দ্রব্য বলতে শুধু মদ না এটা রকমের মাদক দ্রব্য আছে মানে এটা ভিন্ন ভিন্ন নামে এটা নাম নবী সালাম বলছেন কে আমার আগে মদের নাম আর মদ থাকবে না এটার অনেক নাম হয়ে যাবে তখন মানুষ মত পান করতে বলবে না কেউ বলবে যে বিভিন্ন কিছু নামে নামকরণ থাকবে তো নবী সাল সাল্লাম বলছেন সমস্ত চেতনাশক দ্রব্যাদি সমস্ত মাদক দ্রব্যই উন্মতের জন্য হারাম সেটা যে নামে যে অবস্থায় হোক মানুষের সব খামার আর সমস্ত খামার হলো হারাম অমর ই খাতামের মিম্বারে দাঁড়িয়ে খামারের সংজ্ঞা দিয়েছেন আল খামরুম আল আকলা খাবজা দিলেন আল খামরু মা যেটা আকলকে বিবেচ্ছন্ন করে ফেলে সেটাই খামার সেটা যেই নামেই হোক। যেটা মানুষের আকলকে করে সেই সকল দ্রব্যাদিকে বলা হয় খামার এটা বেশি পান করা যেমন হারাম অল্প পান করাও হারাম কেউ যদি কয় জীবনে তো খাই দেখলাম না একদিন একটু খাই দেখি আমরা ছোটবেলায় শুনতাম কয় হারাম জিনিস একবার হইলেও খাইতে হয় একদিন একজন আমাকে যে। তুমি তো সিনেমা হলে যাও না একদিন যাই দেখো না একদিন গেলে গুণা হয় না যে একদিন গেলে যাই দেখে আসলা জিনিসটা খারাপ কি খারাপ দেখে আসলা আল্লাহ রসুল সালাম ব্যাখ্যা করেছেন যেই জিনিস বেশি হারাম এটার সামান্য হারাম বলেন মা আসার এটা ক্ষতিসালাম বলেন যেটা বেশি পান করলে মানুষকে আচ্ছন্ন করে নেশাগ্রস্ত করে ফা কলি লুহু হারাম এটার অল্প সামান্য হারাম অনেকে আবার বলে যে হারাম জিনিস অসুখের জন্য খাইলে অসুবিধা রোগের অল্প একটু খাইলে এটা ওষুধ হিসাবে খান অসুবিধা এরকম বলে না অনেক হারাম জিনিস অনেকে ওষুধ হিসাবে পান করে নবীন স্পষ্ট নিষেধ করেছেন যে মাদকতার মধ্যে মাদক দ্রব্যদের মধ্যে হারাম জিনিসের মধ্যে আল্লাপায় কোনো ওষুধ রাখেন নাই একটু মত পান করলে এই জিনিসটা পান করলে আমার সুস্থ হয়ে যাবে খবরদার ইন্হুলা এটা দাওয়া না এটা তো নিজেই রোগ নবিসাম বলেন এটা তো ওষুধ না এটা রোগ এটা দাওয়া না এটা নিজেই একটা রোগ আবু দাউদের হাদিস নবিসামেন্লাহালা নবী সালাম আল্লাহাক সমস্ত রোগও পৃথিবীতে আল্লাহাক অবতীর্ণ করেন এটার দাওয়া ওষুধ ও আল্লাহ বিহারাম। তোমাদের যখন কোন অসুস্থতা অনুভব করবে ফা দা বো তোমরা চিকিৎসা গ্রহণ করবা ওষুধ গ্রহণ করবা ওয়ালা তাত হারাম ইন তবে খবরদার হারাম জিনিস দিয়ে কোনোদিন ওষুধ পান না, হারাম জিনিস দিয়ে চিকিৎসা না। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ চিকিৎসা হিসাবে ওষুধ হিসাবে হারাম জিনিস কখনো তোমাদেরকে পান করা ব্যবহার করা যাবে না আরেকটি মাসালা হলো মদের আসরও বসা যাবে না যে আমি পান করলাম না কিন্তু আশেপাশে সবাই পান করতেছে বললাম যে অসুবিধা করলাম এটা সম্পূর্ণ হারাম সবগুলোই হারাম এ ব্যাপারে আল্লাপা কোরআন একাডেমির আয়াত নাজিল করেছেন একশো চল্লিশ নম্বর আয়াত পালাতা হাদি সিনি मान जरा मत जारा पान करते तुम्हारे सामने बसे बस तमन गुनागर होने बसे अर्थ हो तुम्हें सपोर्ट दिशो तुम्हें समान अंशीदार हो जा স্তা মাহমুদ হাদিস যেখানে মত পরিবেশন করা হচ্ছে মত পরিবেশন করা হচ্ছে এইরকম জায়গায় যেন সে কখনো না বসে এজন্য আমরা দেখেছি যে এর আগে একটা ঘটনা ঘটছিল ফ্রান্সে ফ্রান্সের একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে ইরানের যখন প্রেসিডেন্ট ছিল বলছিলেন যে আমি অনুষ্ঠানে যাব সেখানে মত পরিবেশন করা যাবে না। তারা বলছিল যে আমরা এটা আমাদের রাষ্ট্রীয় ঐতিহ্য দিতেই হবে মত আমরা পরিবেশন করব আপনি খাবেন না আপনি না খাইলে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দিতে হবে না দিলে রাষ্ট্রীয় ঐতিহ্য লঙ্ঘন হবে আপনি রাষ্ট্রীয় অতিথি मदे मादक द्रव्य बर्तमान छोट छोट बा पुलिस छोट बा তো সবাই জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললেন যে এই বাচ্চা মদের ব্যবসা করে মাত্র পড়ে সেটাও এখন মাদক ব্যবসা আরম্ভ করে দিয়েছে তাহলে বোঝা যায় সে নিজেও মাদকদ্রব্য গ্রহণ করে অন্যদের কাছেও গ্রহণ করে বিভিন্ন উপায়ে এটার ব্যবসার সাথে অনেক মানুষ জড়িত আমরা যে গবেষণা রিপোর্ট বললাম না প্রতিদিন দশ লক্ষ বোতল আসে তো এই দশ লক্ষ কাদের মাধ্যমে আসে লোকজনিত নিয়ে আসে আবার তিরিশ লক্ষ মানুষ নিয়মিত পান করে নিয়মিত খায় তাহলে এই দশ লক্ষ বোতল ডেলি আসতেছে ডেলি আমাদের ভিতরে ঢুকতেছে আর বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে ঢুকতেছে বিভিন্ন দ্রব্যের মাধ্যমে ঢুকতেছে এই ব্যবসার সাথে যারা জড়িত থাকবে সকলের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল ইবনে মাজা এবং তীর মিজির হাদিস আল্লাহ রসুলাম বলেন মদের সাথে সম্পৃক্ত দশ শ্রেণীর লোকের উপরে আল্লাহ ল क्योंकि सहयोगता लोकर ऊपर आल्ला लाहन अर्थात लन हक शुद्ध जिन्हें पान करते তার সাথে সম্পৃক্ত কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না এই হয়তো দেখা গেছে তাদেরকে খাইতে দিলাম কেন আমাদের ঢাকা শহরে এখন পরিত্যক্ত যে বিল্ডিংগুলা ভবনগুলা অথবা যেখানে নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে এগুলা হলো মদের কেন্দ্রস্থল এগুলার মধ্যে সব সময়। আড্ডা চলে এবং এর মধ্যে মদ পরিবেশন হয় মদ গাঁজা ইয়াবা বিভিন্ন ধরনের জিনিস পরিবেশন হচ্ছে মদের শাস্তি কি মদের শরীর একটি শাস্তি আছে এটা হুদুদ আছে এটা অপরাধ এটা ফৌজদারি অপরাধ আল্লাহ রসুল আবুদাউদের হাদিসে বলছেন যে খামরা আলিদু चल्लिस बेतरागत करो तरह खायब चल्लिस बेतरागत करो तरह खायबरागत करो चतुर्थ बार फाकोहो तुम्हारा करो এটা হত্যাযোগ্য অপরাধ যে মত পান করলোনুর রহমান ইবনা আউফরাদু বললেন যে এটা সর্বনিম্ন হদুদ হবে আশি বেত্রাগাদ তখন উমার তোলানু এই পরামর্শটা গ্রহণ করেছেন যে কেউ যদি পান করছে ধরা পড়ে প্রমাণিত হয় তাহলে আশি বেত্র আমরা এখন আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাই দিয়ে নিশ্চিন্তে আমরা ঘরে বসে থাকি আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কোথায় কার সাথে মিশতেছে কোথায় বসে ইয়াবা পান করতেছে কোথায় বসে আগে দেওয়া দরকার বা সন্তানের দেওয়ার আগে মা বাপ কে আশি দেওয়া দরকার তোমাকে আল্লাহ সন্তান দিচ্ছে তুমি সন্তানকে এইভাবে ছেড়ে দিলা কেন এটাকে এদেরকে দেখাশোনা করা এদের নৈতিক চরিত্র গঠন করা তোমার উপরে ফরস কিন্তু দেখা যায় মা বাবা কোন খবর রাখে না আমরা রাস্তাঘাটে প্রতিদিন দেখি কিছু ছেলে মেয়ের রাত্রেও দেখি রাস্তায় সকালেও দেখি রাস্তায় দুপুরেও দেখি রাস্তায় এগুলোর কি মা বাপ নাই বাপকে ড্রেস গায়ে দিয়ে সে মদ পান করতেছে ইয়াবা খাইতেছে আমরা রাস্তায় অহরহ দেখতেছি এগুলো যে স্কুলে গেল তো মা বাবা খবর নিবে না স্কুলে গেছে কিনা ঠিকমতো। স্কুল থেকে আসতেছে কিনা বা কোথায় বন্ধু বান্ধবদের সাথে বসে এগুলা করতেছে কোনো খোঁজ খবর নাই ছেড়ে দিছে মা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিবে এই মাদক দ্রব্য আমাদের চরিত্র আমাদের আখলাখ আমাদের সমাজটা যে নৈতিকতার উপরে দাঁড়িয়ে আছে এই নৈতিকতাটাই ঘুনে ধরে বেঙ্গেচুর মার হয়ে যাবে এটার অপতৎপরতা থেকে আমি আপনি কেউ রেহাই পাব না সমাজে একটা বখাটে একটা মাদক ছেলে যখন তৈরি হয় এটার নির্যাতন থেকে সমাজের কেউ রক্ষা পায় না খালি মা বাবা এটা। ক্ষতিগ্রস্ত হয় এটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে যেখানে আসি তার জায়গা থেকে সে কাজ করতে হবে মা বাবাকেও কাজ করতে হবে দাদা দাদিকেও কাজ করতে হবে ভাই কাজ করতে হবে সমাজের সবাইকে যেখানে যেখানেছি মা বাবাকে বাবা তো আরো বেয়াদব ওই ছেলে যে বেয়াদব তার থেকে মা বাবা আরো দশ গুণ বেশি বেয়াদব মা বাবাকে যখন যাই বলা হয় যে আপনার ছেলেকে দেখলাম এখানে বখাটে ছেলেদের সাথে আড্ডা দিতেছে হ্যাঁ তুমি আমার ছেলেকে খারাপ বললে কেন আমার ছেলে তো ফেরস্তা মানে মা বাবা মনে করে যে তার ছেলে ফেরস্তা তার ছেলে এখানে বসে মত খাইতেছে মানে উল্টা তার ছেলে না করে যে লোকটা বলতে গেল তাকে উল্টা শুরু করে মা বাবা এই জন্য মা বাবার এই ব্যাপারে মা বাবাকেও খেয়াল রাখতে হবে সমাজের সবাইকে তৎপর হতে হবে যারা আমরা প্রশাসনে আছি তাদেরকেও খেয়াল রাখতে হবে যে এই সমাজ এই যে মাদক মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে এবং একসময় ধ্বংস হইলে এটাকে আর টেনে তোলা যাবে না সেই সমাজ একবারে ভেঙ্গে চোরমার হয়ে যাবে আল্লাপাক আমাদের সবাইকে এই মাদকা শক্তির মতো অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই সমাজকে আল্লাহ পাক হেফাজত করুন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ